সম্মানিত দর্শ্রতা বাংলার আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধি বিধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ভাই বোনেরা আজকে একটি মহাজাগতিক কৌরানিক বিধান সত্য কোরআনিক বিধান অন্ধকার দূর করে দেবে এমন একটি কৌরনিক বিধান আপনাদের সামনে পেশ করব যে বিষয়টি নিয়ে আজকে সারা বিশ্বে অনেক বিতর্ক আছে কিন্তু বিতর্ক থেমে যাবেন সে মানুষের বুদ্ধি বিবেক অনেক সীমিত আল্লাহর জ্ঞান অসীম তিনি আমাদের স্রষ্টা তিনি যা বলবেন সেটাই সত্য তিনি বলেছেন সতেরো নম্বর সোরা বানী ইসরায়েলের নয় নম্বর আয়তে ইহাজ এই কোরআন পথ দেখায় সে পথের দিকে আল্লাহ হিয়া আকোয় যে পদটি সবচেয়ে ইনসাপপূর্ণ পারসাম্যপূর্ণ এবং সবচেয়ে বাস্তব এবং সৌন্দর্যমণ্ডিত তাহলে কোরআন যেটা বলবে সারা পৃথিবীর মানুষ যদি তার বিরুদ্ধে বলে তার বিভরীতে বলে আমরা কোনটা নেব সারা পৃথিবীর মানুষের কথা না কিছুতেই না কারণ সারা পৃথিবীর আল্লাহর জ্ঞানের সামান্যতম তারা আয়ত্ত করতে পারে না আল্লাহ যেটুকু চান এটুকুর বাইরে তাই তাদের কথা কেন মানবো বিশ্বাস কেন করব। বিশ্বাস করবো কোরআনের কথা আজকের বিষয়টি নিয়ে অনেকে হয়তো ভিতরে ভেতরে অনেক রকমের চিন্তা থাকতে পারে কিন্তু নিজের চিন্তা সাধনাকে কোরআনের অনুকূলে নিয়ে আসতে হবে আজকের যে মহা জাগতিক কোরআনিক জীবন ঘনিষ্ঠ বিধানটি আপনাদেরকে উপহার যে বন সেটি হল খুব ছোট্ট তিনটি শব্দে এই মূল নীতিটি আপনি পেয়ে যাচ্ছেন মুখস্থ করে ফেলুন ওলা লাইসা বলেই কারোকাল অন্ত পুরুষ নারীর মত নয় আজকে যেখানে নারী পুরুষের সমতা এক সমান করে ফেলা হচ্ছে চিন্তা চেতনায় পোশাকে আশাকে কর্মে নারী আর পুরুষ এক সমান কি নারীর যে কর্ম পুরুষদের কি সেই কর্ম নারীর যে পোশাক পুরুষদের কি সেই পোশাক নারীর যে পেশা পুরুষদের কি সেই পেশা নারীর যেই আবেগ অনুভূতি পুরুষদেরও কি একই রকম আবেগ অনুভূতি নাকি পার্থক্য আছে কোরআন বলছে মহা জ্ঞানী বলছেন যিনি নারী আর পুরুষকে সৃষ্টি করেছেন তিনি বলছেন ওলাই পুরুষ নারীর মত নয় এই একটির বিভিন্ন ব্যাখ্যা আছে পুরুষ সন্তান চেয়েছিল যে মেয়ে সন্তান সে পেয়েছে মারি আমার মা এই সন্তানটি সে পুরুষের মতো না বরং তার চেয়ে আরো ভালো এই অর্থ হতে পারে আপনি যেটাই করেন না কেন মোটামুটি আল্লাহ এটাই বলে দিয়েছেন নারী আর পুরুষ সর্বক্ষেত্রে এক সমান নয় নারী পুরুষ মনুষ্যত্বের ক্ষেত্রে এক সমান পুরুষও মানুষ নারীরাও মানুষ মনুষ্যত্বের ক্ষেত্রে এক সমান ইমান আনতে হবে নারীকেও পুরুষকেও এক সমান সালাদ পড়তে হবে পুরুষকেও নারীকেও এক সমান সত্য বলতে হবে পুরুষকে নারীকে এক্ষেত্রে এক সমান ধান খায়রাত করতে হবে পুরুষকেও নারীকে এক সমান রোজা রাখতে হবে উভয়কে এক সমান হজ ফরজ হলে হজ করতে হবে এক সমান এক সমান কিন্তু কিছু জিনিস আছে এগুলো পুরুষের সাথে খাস নারীর জন্য সেটা চলবে না কিছু জিনিস আছে নারীর জন্য খাস প্রাইভেট পুরুষের জন্য চলবে না আজকে চেষ্টা করা হচ্ছে পুরুষের বিষয়গুলিতে নারীকে এক সমান করে দিতে বিধানটি কুঠার আগাত করবে সেইসব অপকথার উপরে অপনীতির উপরে সেইসব বিশৃঙ্খলা বিশ্ব অশান্তি নারী ধ্বংস পুরুষ ধ্বংস পরিবার ধ্বংস সমাজ ধ্বংস সবকিছু সন্তান ধ্বংস এসব ধ্বংসের পিছনে পুরুষের বিশেষ কাজে নারীর সমানভাবে অংশ নেবে নারীর বিশেষ বিশেষ কাজে পুরুষ অংশ নেবে এই যে একটা সমাজে ছড়িয়ে দেয়া হচ্ছে অন্যয় কথা ছড়িয়ে দেয়া হচ্ছে তার জন্য আজকের এই কোরআনিক সংবিধান তুলে ধরা হলো এটি সুরা আলে ইমরানের ছয়ত্রিশ নম্বর আয়াত তিন নম্বর সুরা আলে ইমরান আয়াত নম্বর ছয়ত্রিশ মানুষ বললে ঠিকই পুরুষদের বৈশিষ্ট্য যেখানে আছে নারীকে সেখানে যেতে নেই নারীর বৈশিষ্ট্য যেখানে পুরুষকে সেখানে দখল দিতে নেই নারীরটা নারীর পুরুষের পুরুষ আর যেগুলো নারী পুরুষ উভয়ের জন্য সমান সেগুলো তো দুইজনেই আছে কিন্তু সকল ক্ষেত্রে সমান করতে গেলে নারী ও শেষ পুরুষ ও শেষ পরিবার যেটা আজকে হয়ে গেছে আজকে যেটা আমরা এটি কোরআনিক মহাদান কোরআন যে ভুল করে না সব এটা হলো সেটার এক বিরাট সাক্ষী জা এই একটি যে প্রসঙ্গে বলেছেন সেই প্রসঙ্গ সহ আগে অনুবাদ করেছি। আমার পেটে যে সন্তান আছে এটা তাকে আমি স্বাধীন করে দিলাম বাইতুল মুকদ্দাসের খেদমত করবে তিনি আশা করেছিলেন সে ছেলে হবে বাইতুল মুকদ্দাসের খাওয়াদেম হবে হতা কব্বাল আপনি আমার থেকে কবুল করুন কি সন্তান জন্ম দিয়েছে আল্লাহ তো সবচেয়ে ভালো জানেন ছেলে মেয়ের মতো নয় ছেলের বৈশিষ্ট্য একরকম মেয়ের বৈশিষ্ট্য আরেক রকম নামও তো দুটা নামও তো জাকার মেল ফিমেল আপনার আশ্রয়ে থেকে বিদায়িত শয়তান থেকে সোনা ইমরান পঁয়ত্রিশ ছয়ত্রিশ নম্বর আয়াত ভাই বোনেরা এখানে আমরা এই থিওরিটা পেলামের দাবি হলো পুরুষ নারীর মতন হয় নারী পুরুষের মত নয় সর্বদিক থেকে কিছু দিক থেকে একমত সেটা আমরা বলেছি যেটা কোরআনের তেত্রিশ নম্বর আলাহাবের পঁয়ত্রিশ নম্বর কতগুলো ধারা সেখানে আল্লাহ বলেছেন যে মুসলিম মুসলিমা মমিনা আল্লাহ পুরুষ আল্লাহ নারী সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী আল্লাহর ভয়কারী পুরুষ আল্লাহর ভয় কারেনী নারী রোজাদার পুরুষ রোজাদার নারী পুরুষ তাদের জন্য আল্লাহ তালা ক্ষমা প্রস্তুত করে রেখেছেন বিশাল পুরস্কার রেডি করে রেখেছেন পরকালে এখানে তো আল্লাহ ধর্মীয় অনেক বিষয়ে বলেছেন হ্যাঁ সমান সব আল্লাহ তাহলে সাম্যের যে একটা দাবি আছে সেটাও তো পূরণ করা হল তাই বলে কি সব ক্ষেত্রে সমান কোনো দিনও নয় সকল ক্ষেত্রে সমান করতে গেলে সবকিছু বরবাদ হয়ে যাবে যখন সষ্টার নিয়মে হাত দেয় সবকিছু ধ্বংস করে দেয় সে ধ্বংস তো করা যাবে না দেখুন নারী পুরুষের সৃষ্টি উপাদানে আসুন তাহলে আপনারাই বলুন যারা বিজ্ঞান চর্চা করছেন তারাই বলুন পুরুষের যে ক্রমজম সেখানে এক্স ক্রমোজম ওয়াই ক্রমোজম দুই ধরনের ক্রমোজম আল্লাহ তারা দিয়েছেন পুরুষকে আর নারীকে দিয়েছেন শুধু এক্স ক্রমোজম বিশ্বের সকল নারী তিনি নারীবাদী আন্দোলনের প্রতিকৃত হন না কেন তিনিও কিন্তু কোনো ওয়াই ক্রমোজম রাখেন না তার ভিতরে যে ক্রমজম আছে সেটা শুধু এক্স ক্রমোজম পুরুষের পিতার এক্স ক্রমজম আর মায়ের এক্স ক্রমোজম যদি একসাথে হয় তাহলে সন্তান হয় মেয়ে আর পিতার ওয়াই ক্রমোজম আর মায়ের এক্স ক্রমোজম যদি একসাথে হয় সন্তান হয় ছেলে তাহলে আপনারা যারা বলছেন নারী পুরুষ একেবারে ওয়াই এনে তাহলে পুরুষ যেমন করে দুনিয়ার সব নারীকে আজ থেকে এই মুহূর্ত থেকে তাহলে এক্স আর ওয়াই ক্রমোজম দুইটাই বহন করতে হবে পারবেন কি কে এমত হয়ে গেল পারবেন না অতএব বাদ দিয়েই দেন এ কথা বলা যে নারী পুরুষ একেবারে সমান সব ক্ষেত্রে সমান না তাহলে এখানে কি করবেন অসম্ভব কথা দু নম্বর পুরুষের যেই শুক্রাণু সেটার আকার দেখুন বেঙ্গাছির মতো সেটা ক্রিয়াশীল কর্ম গতিশীল নারীর যে ডিম্বাণু সেটা দেখুন গোল এক পড়ে আছে। সেটার বৈশিষ্ট্য সে আকর্ষণ করছে সে ক্রিয়াশীল নয় গতিশীল নয় সে ওখানেও ঘরে বসা আল্লাহ যে বলেছেন অকর্ণাপি বুইতি কুন্না তারপর রোজনা তারপর রুজাল যা উলা ঘরে বসে থাকো ঠিক নারীর যে ডিম্বাণু সেটা কিন্তু বসা নারীর ভিতরে অস্তিত্ব বসে থাকে বাইরে যায় না কোথাও গতিশীল হয় না আর পুরুষের শুক্রানো কিন্তু বাহির থেকে আগমন করে সে গতিশীল সেখানে আসে সে বাইরের জিনিস প্রিয় কিছুক্ষণের জন্য একটি বিরতি আমরা নিচ্ছি অপেক্ষায় থাকুন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 कुरान भो भाव बुझ्वार जन्न की ज्ञान रखा जरूरी जानते हम देख সকাল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 বিরতি শেষে আবারও আসলামুক আজকের যে মহাজাগতিক যে মূলনীতি নিয়ে আসলাম এটা কিন্তু ঘন্টার পর ঘন্টা বিতর্ক চলার মতো বিষয় দেখুন নারী আর পুরুষে বিরাট পার্থক্য আছে নারী আর পুরুষকে সব ক্ষেত্রে শ্রমের ক্ষেত্রে নারীর শ্রম হবে আলাদা পুরুষের শ্রম হবে আলাদা পুরুষের শরীর আর নারীর শরীর কি একরকম আমরা তুলনা করে দেখব পুরুষের বডিটা লোহার মতো নারী বডি স্বর্ণের মতো লোহার দাম অনেক কম কাজ অনেক বেশি রক্ষ কাজ করে আর স্বর্ণের দাম অনেক বেশি কাজ অনেক কম এবং হালকা স্বর্ণকে দিয়ে লোহার কাজ নিতে গেলে লোহাকে দিয়ে স্বর্ণের কাজ নিতে গেলে দুটোই হাস্যকর আজকে নারীকে দিয়ে যেভাবে রাস্তার ইট পাথর বহন করানো হচ্ছে এই নারীর হাতে কি শিশু লালন পালন হতে পারবে সেই কোমলা থেকে হাতে আছে বডিতে আছে মন মননে আছে ইউরোপের একজন দর্বিদ ইউরোপের আরেকজন দর্বিদ নারীকে বিয়ে করলেন দুইজনে দর্বিদ বিয়ে করলেন কিন্তু কিছুদিন পরেই তাদের সংসার ভেঙ্গে গেল দৌড়বিদ পুরুষটাকে জিজ্ঞাসা করা হলো তুমি এত আকর্ষণ বোধ করে দৌড়বিদ নারীকে বিয়ে করলে এখন তুমি তাকে তালাক দিলে কেন সংসার ভাঙলে কেন সে বললো ভাই আমি তো একজন পুরুষ বিয়ে করেছি আমি তো একজন স্ত্রী চেয়েছিলাম তো স্ত্রীর নয় মানে দর প্রতিযোগিতা বাহির জগতে এটা তো পুরুষওয়ালা কাজ এই কাজ করতে গিয়ে আমার স্ত্রীরা সেও পুরুষের মতো হয়ে গেছে দেখুন সহি আল্লাহ রসুল বলেন নিজেকে নিয়োজিত করবে নারীর মতো পোশাক আসাদ নারীর মতো বেশভূষা সাজসজ্জা নারীর মতো আচার আচরণ করবে তাদের উপর আল্লাহন অলমত বেহাতে মিনার নিসাই বীরি জাল যারা নারী হয়ে পুরুষের মতো পেশা গ্রহণ করবে পুরুষের মতো কথা বলবে ছিল আছে কি নাই এটি আল্লাহ রহমত আল্লাহ নারী জাতিকে নবুতের এত বিশাল কঠিনতম বোঝা থেকে তাদেরকে সেই রেখেছেন তোমরা মা নবুতের এত বড় গুরুভার এত বড় বোঝা যেখানে প্রতি মুহূর্তে খুন হওয়ার ভয় প্রতি মুহূর্তে হিংসার মুখোমুখি হওয়ার ভয় এই গুরু ভাত তোমরা পারবে না এই জন্য এক লক্ষ চব্বিশ হাজার নবির আসল অথবা তাদের আল্লাহ জানেন এদের মধ্যে একজনে কিন্তু কোন মহিলা নেই আল্লাহ রাখেননি এটা কি মহিলার প্রতি অপমান না সম্মান এটা সম্মান সম্মান দিয়েছেন আল্লাহ তাকে যে তুমি এটা পারবে না তোমাকে এটা থেকে সেফ রাখলাম পুরুষকে দাও তুমি নবীর মা হও এটাই তোমার জন্য গৌরব দুনিয়ার সব নবী তোমার কোলেই লালিত হবে কোন নবী মায়ের কোলে আসেনি এক আদম ছাড়া আদম ছাড়া আদমের তো মা ছিল না কণ্ঠের দিক থেকে দেখুন তো একজন নারীর কণ্ঠ কেমন আর পুরুষের কণ্ঠ কেমন এক সমান কি পুরুষের কণ্ঠ মোটা নারীর কণ্ঠটা তো চিকন পুরুষের বাঘ কম্পন ক্ষমতা সেকেন্ডে আটচল্লিশ বার নারীর কম্পন ক্ষমতা এক হাজার বার ঝগড়া করে কোন সময় আপনি নারীর সাথে পারবেন না পুরুষ লোক আপনার কথা কম আর নারীর কথা অনেক বেশি পৃথিবীতে কোনো পুরুষ পিতৃভাষা আছে কি পৃথিবীতে পৃথিবীতে কোনো পিতৃভাষা নাই কেন পিতা তো কথাই বলে কম সেকেন্ডে আচরির বার কম্পন চুপচাপ বসে থাকে মাঝে মধ্যে কথা বলে আর নারী যেখানে আছে কথার ক্ষয় ফুটিয়ে দেবে রাস্তা যেতে দেখবেন যে খালি কথার পর কথা কটা ঘরকে কলকিতে মুখরিত করে রাখছে তার বাঘে পার্থক্য আছে না পার্থক্য আছে সময়ের অভাবে হয়তো সব পার্থক্য আমি বলতে পারবো না প্রিয় ভাই বোনেরা নারীর দেহ দেখুন আর পুরুষের দেহ দেখুন এক সমান কি একজন চরম মিথ্যাবাদী ছাড়া সত্য অস্বীকারী ছাড়া এই দুই দেহকে এক সমান বলতে পারে না কিছুতে এক এক রকম। পুরুষের হাডিম থেকে নারীকে সৃষ্টি করা হয়েছে তাহলে নারী পুরুষ কি এক সমান হয় নারী পুরুষ এক সমান কিছু ক্ষেত্রে সেটা আমরা বলেছি কিন্তু সব ক্ষেত্রে তারা সমান নয় সেসব ক্ষেত্রে সমান করতে যাওয়া মহাপরাধ আজকে বিশ্বের নারী নেত্রী তো যারা দিচ্ছেন তাদের মধ্যে কিছু কিছু নারীদের উক্তি যেমন ফ্রান্সের একজন নারী নেত্রী তিনি বলছেন ফ্রান্সের সেই নেত্রী বলছেন যে কিছু কিছু নারীরা আছে তারা পুরুষের সমান হতে গিয়ে তাদের দাম্পত্য জীবনকে মেচাকার করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে ইন্না রাজুল হুয়া সৈয়দুল মোতাক সে নারী নেত্রী বলছেন আসলে পুরুষেই হলো পরিবারের নেতা কর্তা নারীর নারী আর পুরুষের সাম্যের নামে আজকে যে অসাম্য আর অপ বাক্য সারা বিশ্বে আজকে গুঞ্জরিত হচ্ছে নারীর উচিত এটাকে বর্জন করা ফ্রান্সের একজন নারী নেত্রী কথা বলছেন আরেকজন বলছেন কোরআন বিরোধী এই দাবিটি সমাজ পরিবার এবং নারী জাতিকে ধ্বংস করে ছেড়েছে অতএব নারী পুরুষের দাবি এটা একেবারেই আল্লাহ বিরোধী কোরআন বিরোধী বাস্তবতা বিরোধী নারী বিরোধী এবং পুরুষ বিরোধী প্রিয় ভাই বোনেরা এই জন্যই আল্লাহ বলেছেন নারী নেত্রী তিনি বলছেন যে আজকে নারী স্বাধীনতা নামে যা কিছু বলা হচ্ছে আমি একজন নারী আমি তার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছি আজকে নারী পুরুষের সর্বকাতে স্বাধীনতার কথা বলে নারী ধ্বংস করে দেয়া হয়েছে নারীর যে সম্মান মর্যাদা ছিল সেটা বরবাদ করে দেয়া হয়েছে তার ঘর করে ফেলা হয়েছে। সন্তানদের জীবন বিপন্ন করে ফেলা হয়েছে আজকে সমগ্র ইউরোপ কাঁদছে জিরো পপুলেশন গ্রোথ সন্তান নেই মরে যাচ্ছে যদি ২০ লক্ষ মানুষ জন্ম নিচ্ছে মাত্র দুই লক্ষ মানুষ এইভাবে দশ বিশ বছর যদি মরতে থাকে দেশ থাকবে রাষ্ট্র থাকবে মানব শূন্য হয়ে যাবে গোরা রাষ্ট্র গুরুস্থান হয়ে যাবে বেতন দেবো মা তো আর কে বানিয়েছেন কত কিছু সে কি আর এই সন্তান নেয়ার এই ধকল পোহাবে এখন রাজি হচ্ছে না তো এখন মরণ আল্লাহ বলেছেন যারা এইভাবে পরিবারকে উজাড় করে ফেলেছে সন্তানকে ধ্বংস করে দিয়েছে বেতন দেবো আজকে ঘর উজার করে জাতি উজাড় রাষ্ট্র উজাড় দেশ উজাড় হওয়ার দেশ গুরুস্থান হওয়ার মুখোমুখি হয়েছে অতএব এসব বাস্তবতার কারণে আল্লাহর কোরআন যে সত্য বন্ধুর পথ এর রুক্ষ পরিবেশে মোকাবেলা করে টায়ারের ভিতরে থাকে একটা নরম টিউব একটা কোমল তার কাজ হলো সে বাতাস ধরে রেখে টায়ারটাকে সে শক্তি এ বিশ্বে যা কিছু সত্য কল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এখন টায়ার টিউবের উদাহরণে কিন্তু টিউবটাকে যদি টায়ারের জায়গায় নিয়ে দেন বাইরে নিয়ে দেন সে এক রুলিং এ পাচার হয়ে বসে যাবে ওখানে এটা হবে না এজন্য আজকে নারীরা সচেতন ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয় সারা বিশ্বে নারী জাতি বুঝবেন যে এই মিথ্যা দাবি করে আমাদেরকে কতটা বিপন্ন করা হয়েছে টনি ব্লেয়ারের শ্যালিকা লরেন বুথ ব্রিটেনের এককালের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার ওনার শ্যালিকা লরেন বুথ যে মুসলিমা তিনি কি বলেছেন তিনি মুসলিমা হয়ে বলেছেন কত নাইট ক্লাবে আমি ঘুরেছি শট কামিজ পরে কত ডিস্কো ক্লাবে ঘুরেছি কত পার্টিতে যোগ দিয়েছি কোথাও কোনো মর্যাদা তো পাইনি আজকে আমি মুসলিমা হয়েছি আজকে আমি হিজাব পরিহিত হয়েছি পাশ্চাত্যের জাতি যারা বলছে যে ইসলাম নারী অধিকার হরণ করেছে আচ্ছা ঠিক আছে যদি ইসলাম নারী অধিকার হরণ করে থাকে আর তোমরা যদি নারী অধিকার দিয়ে থাকো তোমাদের নারীরা কেন এত সংখ্যায় ইসলাম কবুল করে চলেছে লন্ডনের সংবাদ আমি নিজখানে শুনলাম এক বছরের কথা বলছে চার হাজার হলো পুরুষ ষোলো হাজার হলো মহিলা পাশ্চাত্য মহিলারাই মিথ্যা দাবির পেছনে গিয়ে জীবন সংরম সম্মান ঘর পরিবার সন্তান সব হারিয়ে সর্বহারা হয়ে এখন ওই ইসলামে আশ্রয় খুঁজছে যে ইসলাম বলেছে তাহলে সমান হলো কি করে কেমন সমান হলো নারীর দেহের যে কোমলতা তার ভাষার যে এটা কি পুরুষ দিতে পারে তাহলে সমান হলো কি করে প্রিয় ভাই বোনেরা হাজারো যুক্তি আছে করে করেছে দিতে পারবো আমরা কিন্তু আমার এই আসরে আর সময় নেই আপনাদের বিবেকেনের মতো সর্বক্ষেত্রে হতে গেলে তার উপরে লানত আল্লাহ তালা লীবন থেকে মানব জাতিকে পরিবার গুলোকে সন্তান রাষ্ট্রগুলোকে হেফাজত করুন সোহান রহমতুল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 এই দায়িত্ব হয়ে যাবে ধোঁয়া পূর্ব দিক থেকে বের হবে মারিয়ামের ছেলে ইশা আবার নেমে আসবে দার্জালের কপালের উপরে কাপা থাকবে মানে দার্জাল কা शेख अब्दुर राजर कितर आलाम कल रत साढ़े दस टेब्रचार सकाल नीलाय